আবু ওয়াইল রজিল্লাহ তু বলেন আমরা পীড়িত খাব্বাব রদিল্লাহ তু দেখতে গেলাম তিনি আমাদেরকে বললেন আমরা নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সঙ্গে হিজরাত করেছিলাম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর নিকট আমাদের সবাব রয়েছে তবে আমাদের মধ্যে কেউ কেউ কোনো প্রতিদানের কিছু না নিয়েই চলে গেছেন এদের মধ্যে ছিলেন মুসাব ইবনু উমায় রজিল্লাহ তাল্লু তিনি উহুদের দিন শহীদ হন তিনি একখানা চাদর রেখে যান আমরা যখন এটি দিয়ে তার মাথা ঢেকে দিতাম তখন তার পা বেরিয়ে পড়ত আর যখন পা ঢেকে দিতাম তখন তার মাথা বেরিয়ে পড়তো তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের নির্দেশ করলেন যে আমরা যেন তার মাথা ঢেকে দেই এবং তার পায়ের উপর কিছু ইচখির রেখে দেই। আর আমাদের মধ্যে এমন কেউ কেউ আছেন যাদের ফল পরিপক্ক হয়েছে আর তারা তা পেরে খাচ্ছেন